বাংলা মানবতার সমাধান মুারব তো রবেশর পণ্যে বলবেশো হে মিনাতসালামলা শফিলব্বমুরসীী মহমদ্বলিয় ওসাহব আজমাইন আজ্ঞমিনবীসা কমাম কমিনোহী ওবাহিমস মরিয়মিন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাপের সমস্ত সংকল্প সম্পন্ন আল্লাহ বলছেন স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে তাদের প্রতি শ্রুতি নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা দিনকে নিজে মেনে চলবে এবং আল্লাহর দিনকে মানব জাতি পর্যন্ত পর্যন্ত পৌঁছাবে এবং হে নবী তোমার কাছেও নিয়েছিলাম যে সুন্দর রূপে আমার দিনকে মানব জাতির কাছে পৌঁছে দেবে ওয়ামিনু হিনুহের কাছে নিয়েছিলাম ওয়াইব ইব্রাহিমের কাছে নিয়েছিলাম অঙ্গীকার মূষার কাছে নিয়েছিলাম ওয়াইসা মানে মারিয়াম আর মারিয়াম পুত্র ঈশার কাছেও নিয়েছিলাম পাঁচজন নবীর কথা উল্লেখ করলেন ওয়াহিনের দিন হে নবীরা তোমরা নিজ নিজ জাতিকে আমার দিন তৌহিদ পৌঁছে দিয়েছিলে কিনা শির্ক থেকে সতর্ক করেছিলে কিনা পাপের রাস্তা থেকে সাবধান করেছিল কিনা আল্লাহ পাক জিজ্ঞেস করেন প্রত্যেক সুলকে ও আদালকাফেরিন আজাবান আলীমা এবং কাফের অস্বীকারীদের জন্য আল্লাহাকবুল আলমিনে আলীকুম রিহান ওয়া জুন তারা ওয়া কান আল্লাহ বসিরা এখান থেকে আহজাবের যুদ্ধ যার অপর নাম খন্দকের যুদ্ধ এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ এই জন্য যে খন্দক মানে পরীক্ষায় গর্ত খনন করা মদিনার একটি দিক যে দিক থেকে কাফেররা মদিনার উপর আক্রমণ করে ভিতরে ঢুকতে পারে দুই পাহাড়ের মাঝখানে কিছুটা জায়গা এই জায়গায় পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছিল সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ এই পরামর্শ দিয়েছিলেন রসুরুল্লাহলামকে নবীলাম পছন্দ করেছিলেন এই প্রস্তাব এবং তার বাস্তবায়ন করে সাহবাঈ কিরামদেরকে নিজেও এই পরীক্ষা খননে অংশ নিয়েছিলেন এজন্য খন্দক বলা হয় এই যুদ্ধকে আর এই যুদ্ধকে আহজাবের যুদ্ধের জন্য একটি দল আর আহজাব মানে আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয় আল্লাহ এই আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে এই আহজাব বা খন্দকের যুদ্ধের অবস্থা তুলে ধরেছেন সকল আল্লাহাকে নিয়ামত কে স্মরণ করো আলাইকুম যা তোমাদের উপর আল্লাহ করেছেন তোমাদের আমি ওই কাফের সেনাবাহিনীর ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম রে ঠান্ডা আর ঠান্ডার সাথে ঝড়ো হাওয়া অজুন এবং এমন সেনাবাহিনী পাঠিয়েছিলাম আমার লামতার যাদেরকে তোমরা দেখোনি প্রথম সেনাবাহিনী যে সেনাবাহিনী তোমাদের ওপর আমি দেওয়ার নামিয়েছিলাম তোমাদের সাহায্য সহযোগিতার জন্য তোমরা যা কিছু করো আল্লাপাক সবকিছু দেখেন ইসুমিনের আট নম্বর দশে অবস্থাটাকে তুলে ধরেছেন কি পরিস্থিতি হয়েছিল যে সময় যতগুলি আরব কাফের গোত্র সবগুলি চারিদিক থেকে এসছে পূর্ব দিক থেকে এসছে বানু নজির যারা নির্বাসিত হয়েছিল মদিয়ানা থেকে তাদের বদমাইশীর কারণে তারা এসছে চারিদিক থেকে ঘেরাও করেছে প্রায় ১০ থেকে বারো হাজার সেনাবাহিনী কাফের দের নাম সাহবাঈদের সংখ্যা মাত্র তিন হাজার আল্লাহাক ওই সময় যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল আতঙ্ক সৃষ্টি হয়েছিল সাহাবাইকার মধ্যে আর এই দিকে আবার ভিতর ভিতর খবর পাচ্ছেন যে করাইজা গোত্র যে একটি গোত্র এখনো মদিনায় থেকে গেছে এরা পেছন দিক থেকে ষড়যন্ত্র শুরু করেছে এরাও সাঁত দেবো দেব প্রস্তুতি নিয়ে আছে সেই সময়ের আল্লাপাক ছবি অঙ্কন করেছেন যা ও কুমিন ফক হুকুম যখন এই কাফের সেনা বাহিনী তোমাদের ওপর দিক থেকেও এসেছিল নাজ উঁচু এলাকা এই দিক থেকেও গিয়েছিল নাজ তাসিম রেয়াজ এই সব এলাকাকে নাজ বলা হয় উঁচু এলাকাকে আরবি ভাষা নাজ বলা হয় যেমন আমাদের ভাষায় উঁচু এলাকাকে অমিন আর তোমাদের নিচু দিক থেকে এসেছিল মানে ওই মক্কার দিক থেকে এসেছিল ওই আবসার ও যখন ভয় তোমাদের দৃষ্টিগুলি স্থির হয়ে গেছিল মানুষ যখন খুব ভয় ভীত হয় তখন চোখ স্থির হয়ে যায় চমকে উঠে এমন চমকে যায় যে হুস দিশা থাকে না ডানে বিল্লাহ না আর আল্লাহ সম্পর্কে বহু রকমের ধ্যান ধারণা করা শুরু করেছিল যে আল্লাহ যে কি করলো বাঁচবো কি না পরিবারের যে কি হবে সব ছেলে মেখে রেখে বাড়িতে ওই দিক থেকে পিছন দিকে করে যা রাস্তা খুলে দিলে তো ওই দিক থেকে কাফেরা ঢুকে পড়বে বিশ্বাসঘাতকতা করলে কি যে হবে আল্লাহা বলছেন এই সময়দেরকে বড়ই পরীক্ষায় ভীষণ কম্পনে প্রকম্পিত করা হয়েছিল বড়ই তারা আতঙ্কিত হয়ে পড়েছিল ভিতর ভিতর মনোবল জাতি করে সাহাবাহামে দুর্বল হয় এই কাজে লেগে আছে স্মরণ করে যখন মুনাফেক পরিস্থিতি খারাপ এখন এদের সাথে মিলে যায় ভালো ওরা বলছিল মা ওয়াদ আল্লাহ রাসুল ইল্লা গরুর আল্লাহ এবং রসুল যা আমাদেরকে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে তোমরা রুম সাম্রাজ্য বিজয় করে পারস্য সাম্রাজ্যের ধন ভাণ্ডার তোমাদের কাছে চলে আসবে আমরা নিজের মদিনারী প্রতিরক্ষা করতে পাই না কোথায় এসব কথাবার্তা বলে এগুলো ধোকাবাজি কথা না এইরকম করে বেড়ায় মনোবল ভাঙে যাতে আরেকটি দল এসে রসুল আর তারপরে ওটাকে সংক্ষেপ করে দিয়ে ওর নাম হয়ে যায় আল মদিনা রসুল শহর মদিনা মানে সিটি শহর হে ইয়াসবাসীরা মানে হে মদিন লোকেরা আউরাজ এসব লোকদেরকে বিভ্রান্ত করছে মোনাফিকরাও নিজের ছেলে মেয়ের কর করো নিজ বাড়ির চিন্তা করো গোটা মোদিনা চিন্তা করে লাভ নেই আর একদল মোনাফিক অন্য একটু চরিত্রের ছিল ওরা এসে বলছে আমরা তো আপনাকে বিশ্বাস করি আল্লাপরকালে বিশ্বাস করি কিন্তু পরিস্থিতি খারাপ আর বাড়িতে কেউ নেই ছোট ছোট বাচ্চাদের রেখে এসেছি আর আমার স্ত্রী আছে কোনো বড় ছেলে নেই ওদেরকে দেখাশোনা করবে ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে যদি একটু অনুমতি দেন আমরা খন্দকের কাছে না থেকে আমরা বাড়িতে যাই বাড়ি সামলাই আসলে মোনাফিক থাকবে না অন্য ক্ষেত্রে সেই জন্য আল্লাপা বলছেন যে তাদের একদল মানে মোনাফিকদের একদল অনুমতি চাইছিল নবীর কাছে আর বলছিল ইন্না বইতানা আওরা আমাদের বাড়িগুলি অরক্ষিত নিজের বাড়ি বাড়ির দেখাশোনার লোক নেই এখানে আছি মাঠে পড়ে আরুমতি দেন যাই বাড়িতে আবি আবার আল্লাহ বলছেন আসলে তাদের বাড়িঘর অরক্ষিত ছিল না আল্লাহ রক্ষা করেনা ইদন ফিরা এরা শুধু পালায়ন করতে চাইছিল কেমন করে পালাবো আর বাড়িতে যে কোনো সংকট থাক না কেন ছুটে আসত হিত না লাগাইতে বাহাদুরের আল্লাহ বলছেন ওয়ালাউদ্ আখতারিহা যদি এদের কাছে শত্রুরা প্রবেশ করত মানে এদের শহরে প্রবেশও করে যেত শত্রুরা মিন মিন্তার মদিনার চল শত্রু ঢুকে গেছে ভিতরে আর তারপরে তাদেরকে বলা হইত যে চলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এইরকম কিছু করতে হবে ফিতনার আর একটি অর্থ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা যেটা ওটা হচ্ছে শিরকার কুফুরি তাদেরকে যদি জন্য তাদেরকে ডাকা হইতো অবশ্যই চলে আসতো দৌড় দিয়ে ছুটে আসতো ও বাড়িয়ার ছেলে মেয়ে চিন্তা করতো না ওম্বাসু বেহাই এই ক্ষেত্রে তারা মোটেই বিলম্ব করতে না তখন আর কোন বিলম্ব নেই কখনো তারা কাফেরদেরকে পিঠ দেখিয়ে পালাবে না রণক্ষেত্র থেকে হয়েছিল ঘটনা এই যে বদরের যুদ্ধে এরা সাল্লাহ সাহবাকে নিয়ে নেতিন চার জনকে নিয়ে বিজয় লাভ করে আসলেন এবার দেখা যাবে এবার যখন আপনার জেহাদ হবে যুদ্ধ হবে তখন আর পিছনে থাকবো আপনার সাথে থাকব ডানে বামে থাকবো এই অঙ্গীকার করেছিল কিন্তু এই অঙ্গীকার তারা খন্দকার সময় এসে ভুলে গেছে আবার মোনাফিকের চরিত্র আল্লাহ বলছেন ওয়াকানা তারা জিজ্ঞাসিত হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি জানার জন্য ইসলামের সমর্থন মেনে চলা ভালো মন্দির মাঝে করার জন্য চেতনা দিয়েছে ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদার इनन्य गुणावलते अनुष्ठान इसलम माना दुनिया প্রতি শনিবার রাত নটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल डॉ साढ़े सात स्टूडेंट ऑफ इलामिक इंटरनैशनल स्कूल वरम व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 ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রবুল আলমিন সুরাই আহজাবের আয়াত নম্বর ষোল তের সাদ করছেন কোল্লাইন ফুল হেনাবি এ মোনাফেকদেরকে জানিয়ে দাও যে তোমাদের পালিয়ে যাওয়া কোনো কাজে আসবে না ইন ফরারত মিনাল মৌথ যদি তোমরা মৃত্যুর ভয় আবিল কাতল অথবা নিহত হওয়ার ভয়ে যে যুদ্ধে যাব নিহত হয়ে যাব মরে যাব না বাড়িতে বসে থাকব। মহিলাদের মতো কাপুরুষের মতো ওতেই নিরাপদ থাকবো এই কথা যদি চিন্তা করো এটা আসলে কোনো কাজে আসবে না যখন যার মত আছে পৌঁছবে তোমার তাওনা কালিল্লা যদি রণক্ষেত্র থেকে বেঁচেও যাও তো যখন নির্ধারিত সময় শেষ হবে তখন অবশ্যই মত চলে আসবে যদি এটাও হয় তবু তোমাদেরকে অল্প সময় ছাড়া ভোগের সুযোগ আর দেওয়া হবে না সামান্য ভোগের সুযোগ দেওয়া হবে কুলমানি তাদেরকে আরো জানিয়ে দাও যে আল্লাহর কবল থেকে তোমাদেরকে কে রক্ষা করতে পারে বাঁচাতে পারে আল্লাহ যদি তোমাদের অনিষ্ট চান এবং তারা নিজেদের আল্লাহকে বাদ দিয়ে কোন না পৃষ্ঠপোষক পাবে না কোন সাহায্যকারী পাবে আল্লাহ পাকার এর সাদ করছেন মুনাফিকদের সম্পর্কে এসব মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে এসব হ্যাঁ কিন্তু চেনা যায় কখন যখন এরকম সংকটের মুহূর্ত আসে তখন চেনা যায় আল্লাহ পাক আরো বলছেন কাদিয়া আলম তোমাদের মধ্যে যারা ভালো কাজে বাধা সৃষ্টিকারী হিম আর নিজের আত্মীয় স্বজন ভাইদেরকে সাথী সঙ্গীদেরকে এই ধরনের কথা বলে যে হালুম্মা ইলে যা খো আমাদের সাথে এসো বাদ্দদের সাঁত এদের সাথে থাকলে মরতে হবে আসা ইহ এরা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে সামান্যই এসে থাকে আসতে চায় না আসলেও দেখাবার জন্য আসে আল্লাহ বলছেন আশে হতান তোমাদের ক্ষেত্রে এরা বড়ই কৃপন তোমাদের সাথে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত কৃপণতা এদের মধ্যে আছে কোনো মুসলিমের সাহায্য করতে চায় না মনাফেক মনাফেক চরিত্রের মানুষ যুগে যুগে যারাই থাকবে দেখবেন যেখানে ইসলামের ক্ষতি ওখানে আছে ইসলামের ক্ষতি হলে খুশি হবে মুসলিমদের ক্ষতি হলেই খুশি হবে তাতে এবং যেখানে মুসলিমদের কিছু লাভের দিক আছে ওখানে নেই কাফের স্বার্থে কাজ করবে ইসলামের সাথে কাজ করবে না মুসলিমের সাথে কাজ করবে আল্লাহ পাক বলছেন সেই জন্য যখন মতের আশঙ্কা হয় যে রকম পরিস্থিতিতে বাঁচবো না মনে হয় তখন হুশ হারিয়ে ফেলে আল্লাহাক আল খৌফ যখন ভয় ভীতি আসে তখন তুমি মনাফে কপরদেরকে দেখবে যায় তাই না মতের মুহূর্তে যখন চলে আসে আর বাঁচব না তখন ভয়ে ভীত যেমন হয়ে যায় বেহুশ হয়ে চোখ বড় বড় করে দেয় ওই রকম এদের অবস্থা হয় ফায়ল খৌফ আর যখনই ভীতি দূর হয়ে যায় আর কোনো ভয় নেই কোন আলসেনা তিন হেদা দিন তীক্ষ্ণ বাক শক্তি নিয়ে জবান নি। তার মানে কথা খুব মিষ্টি মিষ্টি তোমাদেরকে খুশি করার জন্য কথা খুব মিষ্টি তাদের আর ক্ষতি করতে পারলে যে কোনো সময় ছেড়ে দেবে না আসে হাতান আল আল আর তারা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে অত্যন্ত লোভী খেয়ের মানে এখানে দুনিয়ার কল্যাণকে বোঝানো হয়েছে অর্থাৎ ধন সম্পদ যেখানে আছে ওই বদরের যদি ধন সম্পদ ছুটেছে ওই জন্য বলেছিল যে এরপরে যাবো যাতে টাকা পয়সা ধন দৌলত পায় আর এখানে দেখছি যে ওরা দশ হাজার আমরা যাবো তোরা পালাও এখান থেকে কেটে পড়ো এখানে মুসলিমরা ধন সম্পদ পাবে না ওসব আসা নেই আমরা সাক্ষী দিচ্ছি যে হে নবিন কিন্তু অন্তরে শততার সাথে দিচ্ছেন মুখে এক কথা বলতো আর অন্তরে বিশ্বাস ছিল না এই জন্য তাদের সম্পর্কে বলছেন এরা ইমানিনী আসেনি আসলে দেখাবার জন্য সাহবাকে দেখার জন্য মুসলিম হয় মুসলিম পরিবেশে জীবন যাপনের জন্য সুতরাং কিছুই পাবে না তারা কেনা আলিকা আল্লাহ আল্লাহর জন্য এটা সহজ শাস্তি দেওয়া হিসাব নেওয়া আর কাউকে পথে দেওয়া না দেওয়া আল্লাহর জন্য সহজ ইয়াহ সাবুন আল্লাহ আর এই মুনাফেকদের ধারণা যে সম্মিলিত বাহিনী এখনো যায়নি ঝড়ো হাওয়া এসছে আল্লাহাক এত ঝড়ো হাওয়া পাঠিয়েছিলেন লম্বা ঘটনা আমরা বলছি না কারণ আমাদের তফসিলের সময় খুব অল্প এক তো শীতের সময় প্রচন্ড শীত মোদিনাই আর যে সম্মিলিত বাহিনীর এসছে তারা তাঁবুর মধ্যে খোলা মাঠে খোলা জায়গায় আর শীতের সাথে প্রচন্ড বাতাস ঝড়। তাদের খেমাগুলি গুলকে উল্টিয়ে পাল্টে সব নিয়ে গেল রাতি তারা পালাতে দিশা পেল না সকাল বারানবী কারিম সাল খোঁজ নিচ্ছেন কোনো কিছু একটিও কোনো কাফের নেই আর তাদের তাম্বু কিছুই নেই সব গেছে আল্লাহর এ বিশেষ সাহায্য চলে গেছে তারপর মোনাফিকরা এত ভয় তারা তাদের ধারণা মিয়াজ হবে এখনো বাহিনী যায়নি তারা মদিনার থেকে ঝুঁকি নিতে চায় না এরা দূরে কোথাও মরুভূমিতে বেদুইন জাজাবর যারা আছে ওদের মাঝে থেকে বকরি ছাগল যে যাযাবররা চড়ায় মাঠে ঘাটে মরুভূমিতে ওখান থেকে দূর থেকে খোঁজ নিবে আরে মোহাম্মদের হইল কিরে আছে না গেল তারপরে সম্মিলিত বাহিনী যে এসছে মোদিনার উপর আক্রমণ করে এসছে ওরা গিয়েছে না যায়নি যতক্ষণ না যাবে কাছে আসবে না ঝুঁকি নিতে চায় আহজাব এই সম্মিলিত বাহিনী পুনরায় যদি আবার আক্রমণ করে আসে ইয়াদ্দু তাহলে মোনাফিকরা নিজেদের জন্য পছন্দ করবে যদি এরা বেদিনদের সাথে মরুভূমিতে অবস্থান করত। আমার তোমাদের সংবাদ সম্পর্কে মাঠে ঘাটের লোকজন তাদের অবস্থাটা কি দূর থেকে তারা জানতে চায় আর যদি তারা থাকতো মোদিনায় মা ইল্লা কালি তাহলে সামান্য ছাড়া তারা কখনো সশস্ত্র যুদ্ধ তোমাদের সাথে করত না কোনো সাহায্য পাবে না মোনাফিকদের কাছে আল্লাহ আদর্শ এই খন্দকের যুদ্ধের মুহূর্তেও রাসুল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ তিনি যা বলেন সেই মোতাবেক তোমরা কাজ করো মুনাফি করবে না আর কেমত পর্যন্ত সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে যে হে মানব জাতি তোমাদের জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন উত্তম আদর্শ লেমান কানে আখের যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতে আশাবাদী এবং পরকালে বিশ্বাসী তার জন্য রাসুল উল্লাহাম বাস্তবে আদর্শ আর যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নাই তারা আবার রসুল্লাহামকে কেন আদর্শ মনে করবে তারা তো দুনিয়ামুখী সুতরাং দুনিয়ার যত পাপিষ্ট যারা ভোগ বিল তারা তাদের আদর্শ কে কত বেশি পয়সা ইনকাম করতে পেরেছে আর কিসের মাধ্যমে ইনকাম করতে পেরেছে সুতরাং সেটি আদর্শ আজকাল ফিল্মের জগতে প্রচুর পয়সা আজকাল পলিটিক্যাল কাজে খুব পয়সা একবার যদি পাঁচ বছর একটা এম হয়ে যায় তাহলে গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ বংশপোষা হবে এগুলো পেটের চিন্তা এগুলি হচ্ছে তাদের উন্নতি রাসুল্লা সাল্লাম কেন তাদের আদর্শ হবে তাদের আদর্শ হচ্ছে যত দুনিয়ার পাপিষ্ট খারাপগুলি আজকালকার যুবকদের আদর্শ হচ্ছে দুনিয়ার বড় বড় যারা খেলাড়ি তারা আদর্শ নায়ক নায়িকা গায়ক গায়িকা ফিল্ম স্টার এরা হলো আদর্শ রাসুল্লাহকে যাকে আল্লাপ আকো উত্তম আদর্শ করে পাঠিয়েছেন তার অনুসরণ করার তৌফিক হলো না কি করে সত্যিকার অর্থে মুসলিম হবে আর কি করে রসুল সাফাত পাবে যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী তারাই মহাম্মালের জীবনকে আদর্শ হিসাবে গ্রহণ করবে আল্লাহকে স্মরণ করে তাহলে রাসুলের সাথে সম্পর্ক থাকে আলম আহজাব আর যখন মমিনরা সম্মিলিত বাহিনীকে দেখেছিল মোনাফেকদের বিপরীত তাহলে তখন বলেছিল তারা খুশি হয়েছিল আর ভয়ভীত সন্ত্রস্ত হয়নি এরাকে তোমাদের সামনে পরাজিত সত্য বলেছেন আমাদেরকে সম্মিলিত বাহিনীর হামলায় খন্দকের যুদ্ধে মমিন সাহাবাহিকামদের মহাজের আনসারদের ইমান আর আত্মসমর্পণ আরো বেশি বৃদ্ধি পেয়েছিল ইমান মজবুত হয়েছে মমিন বান্দা যত বেশি বালা মুসিবত আসে তত পাকা ইঁটের মতো হয়ে যায় মাটিকে যত পোড়াবে তত শক্ত হবে আল্লাহ ফকরুল্লা আলম যান আমাদেরকে সত্য কথা বুঝার তৌফিক দান করেন আর সত্যপথে চলার তৌফিক দান করেন্লাহ সাল্লাহ সাল্লামকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ রূপে গ্রহণ করার তৌফিক যেন দান করেন সাল্লিয়ান حياتي ملأغاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ الله ربي حلوة حلوة حلوة जकिर आरिकार्ता शत्रुके जय कर घृणा एवं शत्रुतार शत्रु के जय करार कौशल दयालु म बंधुन शत्रु के पर जय कर जय कर মানবতার সমাধান